মানবতা সমধান সালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকলিজ দূরের কাছের সম্মানিত শুধু দর্শকবৃন্দ পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা এই অনুষ্ঠান দেখছেন সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল জেনে নিলাম জাকাত জেনে নিলাম জাকাতের কোন কোন খাতে কোন কোন বিষয়ে জাকাত দিতে হবে তার নেশাব কি তার পরিমাণ কী এবং কোন বিষয়ে জাকাত বের করতে হবে ফসল উৎপন্ন জাকাত সেটিও আমরা জানলাম এবং জাকাত সংক্রান্ত কিছু সন্দেহ পরিবেশাগত কিছু সন্দেহ ছিল সেগুলিও আমরা বিগত পর্বর মাধ্যমে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি আজ আমরা চাবো যে জাকাত যেহেতু শর্তের মধ্যে বলা হয়েছে যে নির্দিষ্ট এক শ্রেণীর মানুষ থেকে নির্দিষ্ট পরিমাণ আর নির্দিষ্ট শ্রেণিতে সুতরাং নির্ধারিত আবদুল্লাহ জাহাঙ্গীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলমেদিন আর আমার বাবা সন্দিকটে উপবিষ্ট গেছে। একবার বের করার নির্দিষ্ট সময় হয়ে গেছে এবার বের করে সেগুলি কোন খাতে দেবেন শরীয়ত যদি খাত নির্ধারণ করে থাকে তাহলে ওই খাতে দিলেই জাকাত আদায় হবে শরীয়ত নির্ধারিত খাত ছাড়া জাকাত আদায় হবে কি আমরা শুরু করি ডক্টর আব্দুল্লাহ আল্লাহ কোরআনকারিমে জাকাতের খাদ খাতগুলো অর্থাৎ ব্যয়ের খাদ জাকাত ব্যয়ের খাদিতে মাসারফুজাত বলা হয় এটা নিজেই বলে দিয়েছেন আউজ সাই ব্যয় করার জন্য একটা হলো আর একটা হলো ফকির এবং মিসকিন উভয়ই মূলত দরিদ্র দরিদ্র মান নিয়ে আমরা জানি সমাজে দরিদ্র দুই প্রকার দরিদ্র দরিদ্র তার ব্যয় যে হয় মাসে দশ হাজার আয় করে হয়তো পাঁচ হাজার চার হাজার টানাটানি ঋণ অসহায় থেকে যায় এরা হলো অসচ্ছল আরেকটা হলো একেবারে দরিদ্রে হত দরিদ্র যারা এক কথায় যারা মানুষের দারে দারে যায় তারা হলো কর্ম করেন এখানে নিযুক্ত এখানে ইসলামের একটা মানে বাস্তববাদী বৈশিষ্ট্য দেখেন আমরা যদি বলি যে কোনো সরকার জাকাত সংগ্রহ করবে তাহলে একটা জনশক্তি লাগবে বিশাল একটা বাজেট লাগবে এখন আমাদের যে কোনো দেশের সরকারকে বলে আমাদের এত বড় বাজেট নেই না আল্লাহ তালা বলেছেন না জাকাতের সংগ্রহ বন্টনের ক্ষেত্রে যারা কর্ম করে জাকাত তারা নেবে অর্থাৎ জাকাত খাতে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা এবং আমরা এটা বাস্তবের বিষয় বর্তমানে যদি কোন মুসলমানের দেশ তারা জাকাত সংগ্রহ এবং বন্টনের ব্যবস্থা করেন তাহলে তাদের মূল রেভিনিউ মূল অর্থনীতি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না এখান থেকেই তাদের বেতন ভাতা যাবে জাকাত খাতে নিয়োজিত কর্মচারী কর্মকর্তারা এখান থেকে বেতন পাবেন কিন্তু যদি কোন সংস্থা ব্যক্তিদের কাছ থেকে জাকাত সংগ্রহ করে সেটা বন্টন করেন তাহলে এক্ষেত্রে কিন্তু তারা এই সুবিধাটা নিতে পারবেন না কারণ সাফেই রহমাতুল্লা ভালো লিখেছেন যে আমি আমি আমি দেব। জন্য জন্য পরিশ্রম করছি। না। ব্যক্তি বা সংস্থা যখন জাকাত সংগ্রহ করে তখন ব্যক্তি বা সংস্থা কিন্তু জাকাত দাতার উকিল সেও এই জাকাতের টাকার দ্বারা উপকৃত হতে পারে না এটার দ্বারা সে বেতন ভাতা নিতে পারে না শুধুমাত্র রাষ্ট্র হাতে যখন নাগরিক জাকাত দেয় রাষ্ট্রকে দেওয়ার সঙ্গে সঙ্গে তার জাকাত আদায় হয়ে যায় এই ক্ষেত্রে আর একটা আমরা ওইদিকে যদি না যাই আর বাস্তবতা দেখি এই আয়াতটা উপলক্ষে দেখা গেছে যে কুরবানের সময় আবার ফেতরার সময় যারা এটা আদায় করে তারা এখান থেকে একটা কমিশ নেওয়ার চেষ্টা করে ইমাম হিসাবে হোক বা মুয় হিসাবে হোক যদিও তারা স্বাবলম্বী অথচ এখান থেকে দলিলার কোনো সুযোগ নেই বরং একজন স্বাবলী ব্যক্তি বিভিন্নভাবে এই আমিনা আলাইহা জাকাত খাতে নিয়োজিত কর্মচারী কর্মকর্তার এই আয়াতটা বা এই খাতটা ব্যবহার করে দুভাবে অপচয় হচ্ছে বিভিন্ন সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান যখন জাকাত সংগ্রহ করেন সংগ্রহকারীদেরকে ওই জাকাতের টাকা থেকে পার্সেন্টেজ দেন এটা অবৈধ এটাতে দাতার এখন কিছু সংস্থা হয়েছে বড় বড় সংস্থা যারা জাকাত সংগ্রহ করেন এটা বড় বড় সংস্থা তাদের কর্মচারী আছে ভাতা আছে অফিস আছে তারাও এটা দাবি করেন যে আমাদের এই জাকাত খাতে যা সংগ্রহ হয় আমাদের সংস্থার কর্মচারী কর্মকর্তাদের বেতন আমরা এটা থেকে দেবো কারণ এল আমা আলাইয়া তবে এটা আমার জানা মতে আলোচনা করা দরকার ফকির মিসকিনের একটি সংঘাত আপনি দিলেন তার আয়তের অধীনে কাছির রহমাউল্লা অনেকগুলো ব্যাখ্যা এনেছেন তার ভিতরে একটি ব্যাখ্যা হলো তিনি উল্লেখ করেছেন যে অনেকের মতো ফকির হলো যে ব্যক্তি কর্মে সক্ষম তবে গরিব আর মিসকিন হলো অক্ষম কোনটা বরং আকরম সালাম স্পষ্ট ভাবে বলেছেন যে ব্যক্তি ঘুরে বেড়া বিখ্যার জন্য সেই উদ্দেশ্য এখানে নয় আর আমরা ফকির বলতে আমাদের সামাজিক অর্থে আমরা যেটা বুঝি ফকির বলতে ভিক্ষুককে বুঝাই ভিক্ষাবৃত্তি ইসলামের অত্যন্ত নিন্দনীয় একটি কাজ এ ব্যাপারে বিভিন্ন হাদিসের সালাম কোনো ব্যক্তি করে তাদেরকে পেশা হিসাবে নিত এরকম নাই আমাদের সমাজে যারা ভিক্ষাবৃত্তি করে বেড়ায় দুঃখজনক বাস্তবতা হলো এটা অত্যন্ত উন্নত একটি পেশা দেখতে অনন্যত হলেও উন্নত একটি পেশা অনেক ভিক্ষুক আছে বিশেষ করে শহর অঞ্চলে যারা অনেকগুলো বাড়ির মালিক এবং অনেক ভিক্ষুক আছে যারা ইতিমধ্যে একটা বিজনেস তাদের একটা চেইন আছে বলতে এই তথা তথাকথিত ইসলামে নেই এবং এটা বন্ধ করা মুসলিম উম্মার দায়িত্ব সাবধান করেছেন আরেকটা বিষয় উল্লেখ করা দরকার ফকির এবং এই ইমাম নবির বলেছেন আর এই কথাটি আমার মনে হয় আমাদের এই যুগে জাকাত দেওয়ার যে ট্র্যাডিশন এই ট্র্যাডিশনটিকে চেঞ্জ করা দরকার সেটা হলে এই আমরা জাকাত দিতে বেশি লোককে দেওয়ার চেষ্টা করি অনেকে দেখা যায় যে জাকাত দেওয়ার জন্য রমজানি তো আমরা বেশিরভাগ দিয়ে থাকি দুই টাকার নোট এখন তো উঠে গেছে আগে দুই টাকার নোট অথবা টাকা পাঁচ টাকার নোট মানুষ ব্যাংক থেকে কেন কারো জাকাত দিতে হবে আর লক্ষ্য হলো বেশি সংখ্যক গরিবকে আমি দেবো হয়তো উদ্দেশ্য ভালো কিন্তু বলেছেন এবং অন্যান্য ওলামাহিকরা এটাকে সমর্থন করেছেন অনেকে এটাকে বাধ্যতামূলক বলেছেন সেটা হলো এই আপনি যাকে জাকাত দিবেন সে লোকটি হয় কর্মে সক্ষম কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল সে চলার মতো অবস্থা নেয় তার করতে পারে না এরকম অথবা সে কর্মে অক্ষম দুটার একটা হবে তো লিখেছিল কর্মে সে সক্ষম হয় তাহলে নগদ অর্থ না দিয়ে তাকে এমন কিছু করে দাও যাতে সে তার দারিদ্র বিমোচন করতে পারে যেমন যাতে সে কর্মের সক্ষমতা অর্জন করতে পারে কারণ জাকাতের অনেক অন্যতম উদ্দেশ্য হলো দারিদ্র বিমোচন আমি যদি তাকে প্রত্যেক বছরে এসে দশ টাকা পাঁচ টাকা করে দিই তাহলে দারিদ্র বিমোচন জীবনও হবে না স্বাবলম্বী উৎসাহ দেওয়া হলো আর যেই ভদ্রলোক আজকের প্রেক্ষাপট অনুযায়ী যদি ভাবি জাকাত দিতে বলা হয়েছে ব্যয় করতে হচ্ছে আটটা শ্রেণীকে তার অর্থ এটা নয় যে আটটা ভাগ করতে হবে জাকাতকে যে খাতে দিতে হবে সে একজন মিসকিন কে একজন ফকির কে যতটুকু স্বাবলম্বী হওয়া সম্ভব তার জন্য ততটুকু দিতে হবে তবে একটা বিষয় হলো এই সমস্ত সমস্যার সৃষ্টির মূল কারণ হলো জাকাতগুলো এক জায়গায় করা হয় না যদি এক জায়গায় করা হতো কারণ একজন ফকির বিভিন্ন জায়গায় যাবে তাতে বিভিন্ন জায়গা থেকে পয়সাটা সে ব্যক্তি পাবে এ নিজ সমাজ থেকে বলে একটা অংশ পাবে সে কিন্তু আর এক সমাজে গিয়ে আরেকটা অংশ পাবে প্রকার দেখা গেল যে একজন সাধারণ ব্যক্তির চেয়ে ওই ব্যক্তির অর্থটা বেশি হয়ে গেছে যে কোন একটি খেয়ে বেশি দেওয়া যেতে পারে আটটা খাতের বাইরে আমরা আমরা তাকে ভাগ করা শুরু করেছি ভাগ আমরা পরে মহাবিশ্বয়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 শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কুরান দিয়ে জীবন গড়ি আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ঠিক একই ভাবে জাকাতের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যেটি আমরা বলছিলাম জাকাত বন্টনের খাত সমূহ কোন খাতে জাকাত বন্টন করা হবে এবং সেখানে আমরা দুটি খাতের কথা উল্লেখ করছিলাম ডক্টর সাহেব উল্লেখ করছিলেন এটা হলো এটার শাব্দিক অর্থ হলো যাদের অন্তর্কে আকৃষ্ট করা হচ্ছে যে ব্যক্তি ইসলামের দিকে এগিয়ে এসেছেন বিধান আল্লাহ দিয়েছেন পরবর্তীতে এর প্রয়োগের ক্ষেত্রে ওলামায়ামের কিছু মতভেদ রয়েছে ফোকাহাদের সাহাবাহামের তবে সর্ব অবস্থায় যারা ইসলাম গ্রহণ করেছেন গ্রহণের কারণে অর্থনৈতিক সমস্যায় পড়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে এখানে দুটো পরস্পর বিরোধী বিষয় আছে অনেকে ইসলাম গ্রহণকে ভিক্ষা বৃত্তির মাধ্যম হিসেবে এটা প্রচন্ড রকমের আপত্তি আপত্তিকর এটা আমাদের সঙ্গে প্রতিবাদ করা দরকার আমি ন মুসলিম আমি বিপদে আছি তবে যে সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করার কারণে বিপর্যস্ত হয়েছেন অর্থাৎ নও একটা তো হলো পটেনশিয়াল মুসলিম ইসলামের কাছাকাছি এসেছেন ইসলাম গ্রহণ করেননি করার সম্ভাবনা তাকে তার অন্তর্কে আকর্ষণ করার জন্য জাকাত দেওয়া এটা কোরআনকারিমা আল্লাহ তালা বলেছেন রসুল্লাহ সাল্লাম নিজে করেছেন পরবর্তী যুগে এটা প্রয়োগের ব্যাপারে ফোকাহাদের কিছু মত দ্বিমত রয়েছে কিন্তু যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন কিন্তু ইসলাম গ্রহণের কারণে হয়তো পারিবারিক বৈষম্য বঞ্চনা বা অর্থনৈতিক বিপদে পড়েছে এখানে যে বিষয়টা আমাদের মানে খুব খারাপ দৃশ্য যে ইসলাম গ্রহণ করাটাকে অনেকে ভিক্ষাবৃত্ত সুযোগ হিসেবে গ্রহণ করে এটা আমাদের তাৎক্ষণিক প্রতিবাদ করতো অনেক সময় মাদ্রাসায় পড়াটাকে ভিক্ষাবৃত্তির আমি মাদ্রাসায় পড়ি আমাকে উদ্ধ ওঠার জন্য কারণ এটা হারাম হয় ওই ব্যক্তি ভণ্ড অথবা সে জানে না জানিনা একটা নেগেটিভ দিক এমন ভাবে হচ্ছে যে প্রথমত এই ছেলেটি ভর্তি হয়েছে প্রতিষ্ঠান যদি গরিব ছাত্রদের হয়ে সংগ্রহ করে মূলত এই শিক্ষা প্রতিষ্ঠান গুলো রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র যখন এর দায়িত্ব পালনে ব্যর্থ হবে যে কোনো কারণের তখন সমাজের দায়িত্ব প্রতিষ্ঠানের দায়িত্ব প্রতিষ্ঠান যখন চাই ছাত্রের জন্য এটা ভিক্ষাবৃত্তি না আমি যখন টাকা সংগ্রহ করি না সব আমি যখন আমার জন্য চাইবো এটা ভিক্ষাপিত এই মানে ব্যক্তিগতভাবে যেমন কোন সাদাকা জাকাত প্রদান করা যেমন ক্ষতিকর অনুর ব্যক্তিগতভাবে সেটাকে নেওয়াটাও এই জন্য আমরা যেটা বলছিলাম আল্লাহ ফাতে অনেকে আমাকে প্রশ্নও করেছেন যে ইসলাম জাকাত কেন মুসলমানদের দিতে দেবে না কেন ইসলাম গ্রহণের জন্য উৎসাহ দিয়ে টাকা দেবে কেন আসলে মূল বিষয়টা অন্যান্য ধর্মে জোর করে ধর্মান্তর করা হয়েছে জোর করে ধর্মান্তর করতে বলা হয়েছে এবং আমরা যদি যে ক্রিশ্চিয়ানাইজেশন রিলিজিয়াস ডেমলিশ ইত্যাদি ইন্টারনেটে ধর্মান্তর করা হয়নি কখনো তবে একটা মানুষ সত্যকে ধর্মকে দিনকে পেতে চাই তাকে সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব ঠিক তেমনি হয়েছে দুই শ্রেণীর ব্যক্তির জন্য এক হলো যে ইসলামের দিকে আকৃষ্ট হয়ে আসে তাকে আগে যারা ইসলাম গ্রহণ করেন আমাদের দেশে সেটাকে সহযোগিতা যেহেতু করা হয় না আর প্রকৃত অর্থে তারা দরিদ্র হয় এবং সে যত ধনী পরিবারে হোক না কেন এই ব্যক্তিকে তার পিতার সম্পৃক্ত থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত করা হয় তা সহযোগিতা করে না তাকে সকল মুসলিম ব্যক্তির এটা দায়িত্ব নাম দাঁড় করে ভিক্ষা বৃত্তির মধ্যে অন্তর্ভুক্ত করে তাকে নৌমুসলিম বলে ওই বিশ বছর আগে তিরিশ বছর আগে ইসলাম গ্রহণ করেছে এখনো সে নৌ মুসলিম তাকে মনুষ্যত্বের জন্য সাহায্য করা একটা মানুষ সত্যের পথে আসতে চাই একটা মানুষ সত্যকে নিয়ে থাকতে চাই তাকে সাহায্য করা মানে সত্যকে সাহায্য করা তাকে সত্য গ্রহণের সাহায্য করা তবে এটা ধর্মান্তরিত আর রিভার্ট মানে পুনরায় নিজ ধর্মে ফিরে আসা আল্লাহ রসুল প্রতিটি মানুষই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে অনুভূতি তবে পরিবেশের কারণে যেটা রয়েছে বাবা পরিবেশ পিতা মাতা আত্মীয় স্বজন তাকে কোন না কোন একটা ধর্মের ভিতরে নিয়ে যায় তাহলে মূলত প্রতিটি আদম সন্তান ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে আমি ধর্মান্তরিত হয়নি বরং ধর্মকে গ্রহণ করেছিলাম ঠিক এই কথাটাই বলতে হবে কারণ যখন কোন ব্যক্তি মূলে ফিরে আসে তখন তাকে বলা হয় না ধর্ম চেঞ্জ করা বরং বলা হয় আবার মূলে ফিরে এসেছে যে সমস্ত তার প্রয়োজন আছে তাকে যদি আমরা দেই তাহলে সে ইসলামের দিকে আকৃষ্ট হবে যদি যখন একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করে ফেললো তখন সে আর নৌ এই পরিবাসায় না যখন ইসলাম গ্রহণ করলো সে আমাদের ভাই হয়ে গেল তাকে পুনর্বাসনের প্রয়োজন দেখা দিলে আমাদের নৈতিক দায়িত্ব হলো আমরা সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তাকে পুনর্বাসিত করবো এই মুসলিম একটা কথা বলে এ তাদেরকে দাড় করিয়ে দিয়ে তাদের মাধ্যমে করা এটা কেউ যদি মুসলিম নামে ভিক্ষাপিত থাকে তাকে বাধা দিয়া আমাদের ইমানি দায়িত্ব ইমানি দায়িত্ব তুমি যদি সত্যই এ ধরনের হও তোমার এলাকার পরিচিত আলেম ইমাম সমাজপতিদের মাধ্যমে আসো আমরা ভিক্ষা করি তোমাকে আমরা এখানে একটা জিনিস উল্লেখ করতে চাই যে সাহাবি আব্দুর রহমানু যখন হিজরত করে গেলেন মোদিনায় নিঃস্ব হয়ে পারলেন না তখন মোদিনার আনসার সাহাবিরা বলছিলেন যে আপনি আমাদের সহযোগিতা নিন তিনি বললেন না আমি আপনাদের এইভাবে সহযোগিতা নেবো না আমাকে একটা বাজার দেখিয়ে দিন আমি সেখানে গিয়ে ব্যবসা করব এবং ব্যবসা করে আমি স্বাবলম্বী হব। তিনি বিশাল একটা সম্পদ আল্লাহ রাস্তায় কি করলেন জিহাদের ফে দান করলেন তাহলে এখান থেকে আমরা কি অনুভূতি নিতে পারি যে একজন যারা ইসলাম গ্রহণ করবে তারা বুঝে দিন গ্রহণ করবে তাদের ভিতরে এই ধরনের টেন্ডেন্সি থাকা ঠিক না তিনি ভিন্ন নতুন জায়গায় গিয়ে নমুসলিম পরিচয় দিয়ে এরকম প্রচারণা করেন আমরা দর্শকদের অনুরোধ করব ন নামে নামে তালেব নামে কেউ ভিক্ষা চাইলে তাকে বাধা দেওয়া खोज दुम करबनी जो सत्य न मुसलिम हन अर्थात रिभा मुस्लिम हन इसलाम एलिकायब ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের এই প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে বিষয়টা আমরা অত্যন্ত সুন্দর করে তুলে ধরেছিলাম সুদীয় দর্শক এই পর্বে আর সময় আমাদের দিচ্ছে না সুতরাং আমাদেরকে বিদায় নিতেই হচ্ছে সুদীয় দর্শক বৃন্দ আবারও আল্লাহ পরবর্তী আলোচনা নিয়ে আরেক পর্বে আপনাদের সাথে হাজির হবো ততক্ষণে আল্লাহ হরপুর আলমিন আমাদের সকলকে হকের উপরে কায়েম রাখুন ইমান আমলের উপরে কায়েম থাকার তৌফিক দান করুন আমিন আল্লাহ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 জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা আলম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 ডিসপিওস জয়েন্ট ডাক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপ পুন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলা